প্রশ্ন আমি দাঁড়িয়ে রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার স্যার আমাকে দাড়ি রাখার জন্য একটি অ্যাপ্লিকেশন অফিসে দিতে বলছে আমার কাছে এ ব্যাপারে তাদের কাছে অনুমতি নেয়াটা ইসলামের অবমানও হয় কি না এ ব্যাপারে জানতে চাই যদি সেখানে এইরকম বাধা নিষেধ থাকে বা পারমিশন নেওয়ার থাকে যে পারমিশন চাইতে হবে সেই জন্য পারমিশন চাইছেন এতে ইসলামের অবমাননা নয় কিন্তু পারমিশন চাইলেন তারপরে পারমিশন দিলো না তখন আপনি চাকরি রক্ষা করবেন আপনার দাড়ি এবাদত রক্ষা করবেন তখন বলব যে চাকরিকে লাথি মেরে দেন আর আল্লাহর উপর ভরসা করেন আর আপনি আপনার দাড়ির এবাদতকে আপনি বহাল রাখেন এবং তার উপর আপনি অটল থাকেন যারা বলল আমার রব আল্লাহ আমাদের রবা আল্লাহ তারপরে সোজা হয়ে গেল অবিচল আমি দাড়ি রাখবো রাখছি আমি একজন মুসলিম দাড়ি রাখতেই হবে দাড়ি রাখা আছে এটি হচ্ছে অবিচল থাকে এটি হচ্ছে অটল থাকা দিনের প্রতিষ্ঠিত কত কোম্পানিতে হয়ে গেল কত কোম্পানির মালিক অসহায় জেলে জিন্দগি কাটাচ্ছে তো তখন অবমাননা হবে যদি আল্লাহ না ফরমানি করে আপনি আপনি রুজি রক্ষা করতে যান আর যদি সেই চাকরি বহাল রাখতে চান তখন অবমাননা হবে ইসলাম কিন্তু এমনি দরখাস্ত করি দরখাস্ত করলেন সেটা হচ্ছে ফরম্যালিটি তাদের সেই দরখাস্ত মনোযোগ করলো করলো আর না করলেও আপনি আপনার পথ অবিচল থাকবেন চাকরি থাকলো থাকলো না হলে বলেন যে আলহামদুলিল্লাহ আমার রুজি তোমাদের হাতে না আমার রবের হাতে আকাশে তোমাদের রুজি রয়েছে এবং তোমাদের সাথে যে প্রতিশ্রুতি হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে তোমরা যার প্রতিশ্রুত তাও আকাশ থেকে তার হুকুম হয়ে থাকে সুতরাং আমি রবের নির্দেশে আমি চললাম তোমাদের এখান